পরিবেশিত এই সিরিজ আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ কথা আজ ছাব্বিশে শাহ আবান হিজরি চোদ্দশো উনচল্লিশ সাল আমরা মুসলিমরা অনেকেই জানি না হিজরি সালের গণনা ঠিক কবে থেকে শুরু হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলিমের সময় কোনো দিন তারেক ছিল না তখন মানুষ কোনো বড় ঘটনাকে রেফারেন্স হিসেবে ধরে বছর এবং মাস গণনা করত যেমন আল্লাহ রসুল সাল্লাহ আলহাস্লামের জন্ম হয়েছিল পাঁচশো সত্তর সালে কিন্তু পাঁচশো সাল বলে আরবের লোকেরা কিছু জানত না আল্লাহরসুল সাল্লাহু আলহিহাস্লামের জন্ম যে বছর হয় ঠিক সেই একই বছরে খুব বড় একটা ঘটনা ঘটে আর সেটা হলো হস্তি বাহিনী ধ্বংস হওয়া এটা ছিল আরবের ইতিহাসে একটা বড় ঘটনা যা আমরা আগেই আলোচনা করেছি তাই মানুষ এভাবে মনে রেখেছে যে আল্লাহ রসুদ সাল্লাহু আলহিহাসাল্লামের জন্ম হয়েছে আব্রাহার হস্তি বাহিনীর ধ্বংস হওয়ার বছরে তারা কোন সাল বা দিন তারিখ মনে রাখত না তাদের বছরের হিসাব ছিল তারা মাস গণনা করত কিন্তু সেই মাসের ক্রম তারা নিজেদের সুবিধামত পরিবর্তন করত আল্লাহ আল্লাসুদাহু আলহাসাল্লাম যেদিন মদিনায় এলেন সেই দিনটি ছিল হিজরি ক্যালেন্ডারের প্রথম দিন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 জানতে চাইলেন কোন দিন থেকে এই ক্যালেন্ডার শুরু করা যায় অনেকে অনেক রকমের পরামর্শ দিল বিভিন্ন মত যাচাই করার পর সিদ্ধান্ত নেওয়া হল যেদিন আল্লাহ সুলসাল্লু আলহ্লাম মদিনায় পা ফেলেছেন সেই দিনটি হবে হিজরি ক্যালেন্ডারের প্রথম দিন কেন তারা হিজরতের দিনটিকে ক্যালেন্ডারের প্রথম দিন হিসেবে বাছাই করলেন এর কারণ হল আল্লাহু আলহাস্লামের হিজরত ছিল একটি নতুন ইতিহাসের সূচনা একটি পরিবর্তনের সূচনা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 তাই সাহাবিদের সময় আমরা আল্লাহ রসুল সাল্লাহু আলহিাস্লামের জন্মদিবস নিয়ে দিবস ভিত্তিক কোন উদযাপন দেখি না তাই তারা হিজড়ি ক্যালেন্ডারের সূচনা বিন্দু হিসেবে আল্লাহ রসুল সাল্লাহু আলাইস্লামের জন্মদিবসকে বাছাই করেননি করেছেন হিজরতের দিনটিকে আমরা ঠিক করি উল্টোটা আল্লাহ রসুল সাল্লাহু আলি সাল্লামের জন্মদিবসকে কেন্দ্র করে উৎসব করি কিন্তু সাহাবিরা দিবস ভিত্তিক আনুষ্ঠানিকতায় বিশ্বাস করতেন না তারা আল্লাহ রসুল সাল্লাহু আলহিহাস্লামের সুন্নাহকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন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 তাকে তারা মারবেই তা যে করেই হোক দারুন নাদ সংসদে গুরুত্বপূর্ণ অধিবেশন বসল অধিবেশনের শিরোনাম মুহাম্মদকে কিভাবে থাপানো যায় মক্কা সংসদের এই অধিবেশন প্রসঙ্গে আল্লাহ তালা বলেন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 তাকে হত্যা করা হোক কেউ বলল তাকে বের করে দেয়া হোক নির্বাসিত করা হোক কারাবন্দী করার প্রস্তাবটি তেমন একটা গ্রহণযোগ্যতা পায়নি কারণ তারা খুব ভালো করে জানত যে রসুল্লাহ সাল্লু আলহ্লামকে কারাগারে প্রেরণ করলে সাহাবিগণ তাকে ছাড়িয়ে নিতে পারবেন এমনকি তারা মুশ্রিকদের বিরুদ্ধে বিদ্রোহ করে বসতে পারেন আর নবীজিকে নির্বাসন দেওয়ার আইডিয়াটা হালে খুব একটা পানি পায়নি কারণ রসুল্লার ব্যক্তিত্ব ছিল চমৎকার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 मदिनार कथा बोझाना निर्गमन शुभ से बेहतर मक्कार कथाप निकट हमें दान करी व्यक्ति बला हम शासन कर रामनिक क्षमत कथा आल्ला शिक्षा दीचन एक दिन के टिक रखते चाय शासन कर शक्ति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 ছিল মক্কা থেকে চিরতরে নির্বাসিত করতে শেষ পর্যন্ত তারা হত্যা করার ব্যাপারে একমত হয় খুবই জঘন্য একটা পরিকল্পনা করেছিল তারা একজনকে দিয়ে নয় সবগুলো গোত্রের সদস্যদের দিয়ে এই হত্যাকাণ্ডের মিশন জুড়ে দিতে চেয়েছিল এই আয়াতটি একটি বাস্তবতার দিকে ইঙ্গিত করে আর তা হল আল্লাহতালার ক্ষমতা আর শক্তির সামনে দুর্বল দুর্বলহীন নিচ মানুষগুলো কিবা করতে পারে কিছুই না আল্লাহ সব কিছুর ওপরে ক্ষমতাবান এবার ফেরা যাক রসুল্লাহ সাল্লু আলহিহাস্লামের কাছে আল্লাহতালার কাছ থেকে হিজরতের অনুমতি পাওয়ার পর রসুল্লাহ সাল্লু আলহিহাস্লাম আবু বকর রাদিলহুকে বিষয়টি জানানোর জন্য তার বাড়ির উদ্দেশ্যে বের হলেন সাধারণত আল্লাহ রসুল সাল্লাহ আলহাম আবু বকর রাদ আনহুর বাসায় যেতেন সকালে অথবা সন্ধ্যায় কিন্তু সেদিনের কথা ছিল ভিন্ন তিনি এসেছেন দুপুরের একটা সময় সাধারণত সেই সময়টায় কেউ কারো বাসায় যেত না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 তাই আপনি তাদের বিশ্বাস করতে পারেন এবং তাদের সামনেই গুরুত্বপূর্ণ কথা বলতে পারেন তারা আপনার কথা গোপন রাখবে এরপর রসুল্লাহ আবু বকরকে বললেন আবু বকর আল্লাহ তালা আমাকে মক্কা ত্যাগ করে মদিনা হিজরত করার অনুমতি দিয়েছেন আবু বকর রদুল্লা আনহু বললেন আল্লাহ রসুল আমি কি আপনার সাথে যেতে পারি রসুল্লাহ সাল্লু আলী হাসলাম বললেন হ্যাঁ অবশ্যই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 নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে দেওয়া তিনি বিপদাপন্ন একটি শহরে যাচ্ছেন জেনেও তিনি খুশিতে কেঁদে উঠেছিলেন শুধু এই কারণে যে তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে ভালোবাসতেন নিজের জীবনের ভয়ে আবু অকর ভীত ছিলেন না বরং রসুল্লাহর জন্য এই আত্মত্যাগের সুযোগ পেয়ে তিনি আনন্দে কেঁদে ফেলেন এদিকে কোরাইশরা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে এগিয়ে চলেছে তারা রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লামের বাসভবন ঘেরাও কর্মসূচি গ্রহণ করল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 মরার পর তোমাদের নাকি বাগান হবে জর্ডানের বাগানের মতো বাগান আর যদি তোমরা তাকে না তাহলে তোমাদের মেরে খেলা বৈধ হয়ে যাবে আর মরার পর তোমরা আগুনে পড়বে রসুল্লু আলি হাসলাম তাদের এই কথাগুলো শুনতে পেয়েছিলেন তাই তিনি বললেন হ্যাঁ আমি এই কথায় বলেছি আর আগুনেই পুরবে তুমি এই বলে রসুল্লাহ সাল্লু আলিহাস্লাম হাতে এক মুঠো মাটি নিয়ে ঘর থেকে বের হয়ে এলেন এবং তাদের দিকে নিক্ষেপ করলেন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 ভোর পর্যন্ত অপেক্ষা করে তারা দেখল শুয়ে আছে আলী প্রচন্ড হতাশ হয়ে আলীকে জিজ্ঞেস করল কোথায় মোহাম্মদ আলী বললেন জানি জানিনা আল্লাচ্ছায় কোরাইশের পরিকল্পনা ভেস্তে গেল কোরাইশের চোখে ফাঁকি দিয়ে রসুল্লাহ সাল্লু আলহিউ ও আবু বকর রাজ আনহু ইতিমধ্যেই মদিনা অভিমুখে যাত্রা শুরু করে দিয়েছে এবং বেশ অনেক পথ পাড়ি দিয়ে ফেলেছেন মদিনা অভিমুখে তাদের যাত্রা শুরু হল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 রসুল্লাহ প্রশ্ন করলেন আবু বকর তুমি কোনটা চাও আমার ক্ষতি নাকি তোমার ক্ষতি আবু বকর বললেন আমার ক্ষতি হলে হোক কিন্তু আপনার ক্ষতি হোক এটা আমি হতে চাই না এটাই ছিল আলাই সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবি যিনি ছিলেন নবীদের পরের শ্রেষ্ঠ মিন আবু বকর রাজিয়াল্লা আনহুর জবাব এরপর তারা একটা গুহার কাছে পৌঁছলেন প্রথমে আবু বকর রাজিল্লাহ আনহু গুহার ভেতরে ঢুকে সবকিছু ভালো মতো পরীক্ষা করে দেখলেন যে সেখানে কোন সাপ বিছা অথবা কোন শত্রুতল ঘাপটি মেরে আছে কিনা সবকিছু নিরাপদ দেখে তিনি রসুল্লাহ সাল্লু আলহিমকে ভিতরে আসতে বললেন কিন্তু কুরাইশ তাদের গতিবিধি নজরদারি করতে সক্ষম হয় এবং গুহার খুব কাছে চলে আসে আবু আবুক রাজিয়াল আলহিউকে বললেন হে আল্লাহ রসুল যদি মুরসিকদের কেউ মাথা নিচু করে পা বরাবর তাকায় তাহলে তারা আমাদের দেখে ফেলবে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 আর সব ঘরের মধ্যে মাকর্ষার ঘরে তো অধিক দুর্বল আয়াত সুরান যে মাকসার জালকে একটি আঙ্গুল দিয়ে ছিঁড়ে ফেলা যায় সেই দুর্বল মাকসার জালি হয়ে গেল এখানে আল্লাহ তালার সৈনিক এই জালি গুহায় মসৃদিক সৈনিকদের ঢুকতে বিরত রেখেছিল তারা এই জাল দেখে বলেছিল মুহাম্মাদ এই গুহায় থাকার কথা না কারণ সে যদি এই গুহায় ঢুকত তাহলে মাকসা এখানে জাল বনত না এই কারণে তারা ফিরে গেল এখান থেকে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আল্লাহ যদি চান তিনি তার সুবিশাল সৃষ্টির মধ্য থেকে সবচেয়ে দুর্বলতম সৃষ্টিকেও সৈনিক হিসেবে কাজে লাগাতে পারেন হিজরতের দিনে রসুল্লাহ সাল্লু আলী ওসাল্লামের সঙ্গে ছিলেন শুধু আবহকর সাহাবাদের কেউই সেখানে ছিলেন না তার উপর মশ্রিকরা তাদের ঘিরে রেখেছিল কিন্তু রসুলকে সেই ভয়ানক পরিস্থিতি থেকে বাঁচানোর জন্য আল্লাহ তালা নিজেই যথেষ্ট ছিলেন এই ঘটনাকে উদ্ধৃত করে আল্লাহ তালা আয়াত নাজিল করলেন ইহ্রজহুজীন কফনি ইজুম ফিলি مَعَنَا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 আর আল্লাহ হচ্ছেন প্রবল প্রজ্ঞাময় সুরা আয়াত আল্লাহ আবু করেছেন। আল্লাহ রসুল সাল্লাহ আলহামের অসংখ্য সাহাবি ছিলেন কিন্তু যাকে স্বয়ং আল্লাহ সাহাবি বলে উল্লেখ করেছেন কোরআনে তিনি হচ্ছেন আবু বকর এই সম্মান আর কেউ লাভ করেনি যাই হোক রসুল্লা সালাম সেই গুহাতে গুহায় অবস্থান করত এবং খোঁজ নিত মুশ্রিকরা রসুল্লাহর ব্যাপারে কি পরিকল্পনা করছে অন্যদিকে মুশ্রিকরা যাতে আবদুল্লাহর গুহায় যাওয়া আসার বিষয়ে না পায় এজন্য সে আবু বকরের আজাদকৃত দাস আমির এবং ফোহাইরা বলে দিত সে যেন তার ভেড়ার পাল নিয়ে আবদুল্লাহর পথ অনুসরণ করে এতে দুটো সুবিধা প্রথমত রসল সাল আলহ্লাম ও আবু আক রাজ আনহু ভেড়ার দুধ পান করতে পারতেন এতে তাদের খাবারের প্রয়োজন পূরণ হতো। দ্বিতীয়ত ভেড়ার পাল আবদুল্লাহ ও আমির রাজ আনহুর যাত্রাপথে তাদের পায়ের ছাপ নষ্ট করে দিত ফলে তাদের গন্তব্যস্থল সম্পর্কে কেউ আজ করতে পারত না এভাবেই তিন দিন চলে গেল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 সে ওই লোকের দাবি ঠিক ওই দুই লোক আসলে রসুল্লাহ সাল্লা আলী আসাল্লাম ও আবু বকর রাজিয়া আনহু কোটিপতি হওয়ার সুযোগ থেকে সুরাকা মাত্র অল্প কিছু হাত দূরে। অন্যদিকে আবু বকর রাজিয়ালহ বার বার পিছনে ফিরে তাকাচ্ছিলেন আর রসুল্লা সাল্লু আলী আসাল্লাম নিশ্চিন্ত মনে কোরআন পাঠ করছিলেন তিনি একবারও পিছনে ফিরে তাকাননি তিনি নিশ্চিতভাবে জানতেন যে আল্লাহ তালা তাদেরকে নিরাপদে রাখবেন আর আবু বকর রাজ আনহু নিজেকে নিয়ে চিন্তিত ছিলেন না তিনি চিন্তিত ছিলেন রসুল্লাহ আলী আসালামের নিরাপত্তা নিয়ে কিছুক্ষণ পর আবু বক্কর রাজিয়া আনহু বুঝতে পারলেন যে কেউ একজন তাদের অনুসরণ করছে তিনি রসুল্লাহ আলী আসাল্লামকে ব্যাপারটি জানালেন রসুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন তৎক্ষণাৎ সুরাকা ঘোরা থেকে পড়ে গেল আর ঘোড়াটি মাটিতে বসে গেল লোভী সুরাকা থেকে আবারও সামলানোর চেষ্টা করল কিন্তু সে আবারও ঘোরা থেকে পড়ে গেল এমন ঘটনা তার জীবনে আর কখনো ঘটেনি তৃতীয়বার যখন একই ঘটনা ঘটল তখন সুরাকার চোখে মুখে এক রাস এসে পড়ল সুরাকা বুঝতে পারল যে এই লোকের সাথে আল্লাহ সাহায্য আছে এরপর সে রসল্লা সাল্লু আলাইস্লামকে অনুরোধ করল যেন তাকে ছেড়ে দেয়া হয় কিছুক্ষণ আগেও এই সুরাকা পুরস্কারের লোভে রসল্লাহকে কুরাইশতে হাতে তুলে দেওয়ার জন্য খুঁজছিল এখন সে নিজের বেঁচে থাকা নিয়ে চিন্তিত সুরাকা শেষ পর্যন্ত হার মানল রসুল্লাহকে বলল আমার নিরাপত্তার জন্য একটি চিঠি লিখে দিন। দেন রসুল্লাহ সাল্লু আলহ্লাম আমির এবং ফুহাইরাকে একটি নিরাপত্তা পত্র লেখার নির্দেশ দেন পত্রটি লেখা হয়েছিল চামড়া অথবা হাড়ের উপর সুরাকা এই পত্রটিকে চিহ্ন হিসেবে নিজের কাছে রেখে দেয় আট নয় বছর পর নবীজি সাল্লু আলহ্লামের পারস্য অপরোধের সময় সুরাকা মুসলিমদের হাতে বন্দী হয়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 তুমি পারস্যের রাজা কিসরার হাতের বালা বা ব্রেসলেটগুলো একদিন পাও তাহলে বিষয়টা কেমন হবে আল্লাহ রসুল্লাহ আলহাম আসলে এর মাধ্যমে একটা ভবিষ্যদ্বাণী করছিলেন যে একদিন ইসলাম পারস্য দখল করবে আর এই বেদৈন সুরাকা সেদিন পারস্যের রাজা কিস্রার ব্রেসলেটগুলো নিজের হাতে পড়তে পারবে বেশ কয়েক বছর পরের কথা ওমর আদিল্লা আনহুর খিলাফতের সময় মুসলিমরা সত্যি সত্যি পারস্য বিজয় করলো।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 ইসলামের ইতিহাসে সেরা সময়ের একটি ঘটনা হলো এই পারস্য বিজয়ের ঘটনা যাত্রাপথে রসুল্লাহ আলী ওয়াস্লাম ও আবুবকর রাজিয়া খুজাহা গোত্রের উম্মে মাবাদ নামক এক মহিলার তাবুর কাছে থামেন উম্মে মাবাদ ছিলেন একজন দানশীল মহিলা তাঁবুর পাশ দিয়ে যাওয়া পথিক তিনি আপ্যায়ন করতেন কিন্তু রসুল্লাহ সাল্লু আলী ওয়াস্লাম ও আবুবকরকে উম্মে মাবাদ কিছু দিতে পারেননি রসুল্লাহ সাল্লু আলি ওয়াস্লাম উম্মে মাবাদের কাছে খাবার খোঁজ করেন উম্মে মাহবাদ বললেন যে যদি দেওয়ার মতো কিছু থাকত তাহলে তার কাছে চাওয়া লাগত না বরং তিনি নিজে থেকেই দিতেন আসলে উম্মে মাবাদের শুধু একটি দুর্বল বকরি ছিল খরা কারণে সেটির দুধ শুকিয়ে গিয়েছিল রসুল্লাহ সালু আলহ্লাম বক্রির দুধ দোহানোর জন্য তার কাছ থেকে অনুমতি চান ওম্মে মাহবাদ তাকে অনুমতি দেন রসুল্লাহ সাল্লু আলিয়াল্লাম তার কাছ থেকে একটি বড় পাত্র চেয়ে নেন তিনি বক্রিটিকে স্পর্শ করা মাত্রই বকরিটি দুধ দেওয়া শুরু করে পাত্র না ভরা পর্যন্ত বকরিটি দুধ দিতে থাকলো পাত্রটি ভরে গেলে রসুল্লাহ সাল্লু আলী আসসালাম প্রথমে তা উম্মে মাহবাদকে দেন এরপর একে একে সবাই তৃষ্ণা মিটিয়ে দুধ পান করেন রসুল্লাহু আলিহাস্লাম সবার শেষে দুধ পান করেন দুধ পান শেষে তিনি বলেন ঘরের সেবকরা সবার শেষেই পান করে নবীজ সাল্লু আলিহাস্লাম উম্মে মাহবাদের জন্য পাত্রে কিছু দুধ রেখে দেন উম্মে মাহবাদের স্বামী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 উহ্রিজুমিলহি <الذين> বিহক্তি يقولوا ربنا الله দফিনীম সৌ অসল তু অস মুি রল এর مَنْ সুর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 চার নম্বর পয়েন্ট যদিও বাহু আলহাম সর্বোচ্চ পরিমাণ সতর্ক ব্যবস্থা গ্রহণ করেছিলেন এর পরেও তিনি একাধিকবার বিপদে পড়েছিলেন আর তখন ঘটলো একের পর এক মৌচিসা এর থেকে আমরা শিক্ষা পাই যখন বান্দা তার সাধ্যমত সমস্ত পদক্ষেপ নেয় এরপর আল্লাহতালা তার রক্ষণাবেক্ষক হয়ে যান আর তাই হিজরত জুড়ে আমরা দেখি একের পর এক মৌচিসার ঘটনা মাকর্ষার জাল সুরাকার বারবার মাটিতে পড়ে যাওয়া উম্মে মাহবাদের বক্রির ঘটনা সবগুলোই সাহায্য। আমরা মুসলিমরা অনেকে মনে করি শুধু আল্লাহ সাহায্য করেছেন কিন্তু না এটা ভুল ধারণা আল্লাহ তার যে কোনো বান্দাকেই সাহায্য করতে পারেন আমাদের সময়ও জিহাদের ময়দান থেকে অনেক কারামতের কাহিনী আমরা জানতে পারি যেখানে আল্লাহ বান্দাদেরকে অলৌকিকভাবে সাহায্য করেছেন পাঁচ নাম্বার পয়েন্ট মুসলিম নারীদের সাহসী ভূমিকা হিজরতের ঘটনার সিংহভাগ বর্ণিত হয়েছে আইসার্দ আনহার সূত্রে পুরো ঘটনা তিনিই সংরক্ষণ করেছেন আসমাবিন্তা আবিবক বলা হয় যাদুন উন্নীতাকায় বা দুই ফিতাব মক্কা থেকে মদিনা হিজরতের সময় তিনি রসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম তার বাবার জন্য থলেতে পাথেও ও মশক গুছিয়ে দিচ্ছিলেন কিন্তু মুখে বাধার জন্য কাছে কোন রসি খুঁজে পাচ্ছিলেন না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 अर्थात रसुलकर पथ प्रदर्शक रसुल्लाहुम आबू बक्कर मुरभूमर मध्य दिए पद देखिए अर्थात गाइड जदिव अब बुझिए भिन्न कथा बुझिए रसुल्लाहुअसल्लम ताके आल्ला तदेशित पथर अभिमुखे দিক নির্দেশনা দিচ্ছেন কিন্তু তিনি এটা এমনভাবে বলতেন যাতে রসল সাল্ল আলিহাস্লামের আসল পরিচয় গোপন থাকে কেননা নবীজি সাল্লাহ আলিহস্লামের জীবন ছিল হুমকির মুখে আবু হকর রাজ আনহু মিথ্যাও বলেননি ঘুরিয়ে কথা বলেছেন এটাকে বলা হয় তাওরি গোপনীয়তা রক্ষা করা কিন্তু একই সাথে দিনের দাওয়াত দেওয়ার সময় নিজের পরিচয় প্রকাশ করে দেয়াটাই হিকমা। তাই হিজরতকালে যখন রসুল্লাহ সাল্লু আলহিসামের সাথে আবু বুরাইদা আল আসলামীর দেখা হয় তখন তিনি নিজেকে সর্বশেষ রসুল হিসেবে নিজের পরিচয় দেন এবং তাকে ইসলামের দাওয়াত দেন এরপরে আবু বুরাইদা ইসলাম গ্রহণ করেন শুধু তাই নয় পরবর্তীতে বুরাইদা রসুল্লাহ সাল্লাহু আলাইস্লামের সাথে উনিশটি যুদ্ধের মধ্যে ষোলোটি যুদ্ধেই অংশগ্রহণ করেন তিনি একজন মুজাহিরী ছিলেন না তিনি ছিলেন একজন দায়ী তার দাওয়াতে তার গোত্র আসলাম ইসলাম গ্রহণ করে রসুল্লা হিজরতের সময় দুইজন তাদের নাম জিজ্ঞেস করলে তারা বলে আমাদের নাম হল আল মোহানান তাদের নাম বদলে দিয়ে তাদেরকে মুক্রমান বা সম্মানিত ব্যক্তি হিসেবে ঘোষণা করেন হিজরতের পুরো সময়টা জুড়েই সতর্কতা অবলম্বনের প্রয়োজন ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখনই আল্লাহ রসুলসাল্লু আলহিম সুযোগ পেয়েছেন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 এই মুহূর্তে কোনো ছাগলের কাছেই দুধ নেই এরপর রসুল্লাহ আলহিম তার কাছে ছাগলের দুধ দোহন করার জন্য রসুল্লাহ সাল্লিম করা শুরু করলেন আর প্রচুর পরিমাণে প্রথমে মেষপালককে দুধ পান করতে দেয়া হলো। এরপর রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম ও তারপরে আবুব কদ আনহু দুধ পান করলেন তখন মেষপালক রসুল্লাহ সাল্লু আলি আসাল্লামকে জিজ্ঞেস করল আস শপথ সত্যি করে বলুন তো আপনি কে আমি আপনার মতো কাউকে এখনো দেখিনি নবীজি সাল্লু বললেন আমি যদি আমার আসল পরিচয় তোমাকে দেই তাহলে তুমি কি তা গোপন রাখবে সে বলল হ্যাঁ নবীজি সাল্লু আলহাম বললেন আমি মোহাম্মদ আল্লাহর রসুল সে বলল আচ্ছা তবে কি আপনি সে ব্যক্তি যাকে কুরয়েশাহ সাবেই বলে সম্বোধন করে সাবে এই একটা অবজ্ঞাসচক শব্দ কুরয়েশাহ ইচ্ছে করে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 রসুল্লা আলী শুধুমাত্র সেসব ব্যক্তির কাছে নিজের পরিচয় দিয়েছেন যাদেরকে দেখে তার মনে হয়েছে যে তারা তার ডাকে সাড়া দিবেন সাত পয়েন্ট একজন দায়ী একজন মুমিন ব্যক্তিগত আরামায়াসের উপর দিন ইসলামকে প্রাধান্য দেন রসুল্লাহ সাল্লু আলী আসসালাম তার বন্ধু হিসেবে আবু বকর সিদ্দিককে বেছে নিয়েছিলেন আবু বকর আদুল্লাহ আহ ছিলেন রসুল্লাহ সাল্লু আলী আসালামের সবচেয়ে কাছের বন্ধু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 আমার প্রতিদান একমাত্র বিশ্বজগতের প্রতিপালকের কাছেই আছে সুরা আশ্বারা আয়াত একশো যখন একজন আলিম সরকারি খরচে জীবনযাপন করেন তখন সরকারি বিষয়ে ফতোয়া দেয়ার প্রয়োজন হলে একটি দ্বন্দ্বে সৃষ্টি হয় সরকার তার পক্ষে ফতোয়া দেয়ার জন্য সেই আলিমের ওপর চাপ দেয় সরকারের ওপর নির্ভরশীল হয়ে সরকারের কোনো অন্যায়ের বিপক্ষে কথা বলতে বা তাদের বিরুদ্ধে ফতোয়া দিতে অনেকেই দ্বিধাবোধ করে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 এটা কোনো ব্যক্তিত্বের দ্বন্দ্ব বা রাজনৈতিক ক্ষমতার বিরোধী ছিল না এটি ছিল একটি বিশুদ্ধ আদর্শিক যুদ্ধ কোরাইশা আল্লাহ আলহামকে জেনেও তাকে মিথ্যাবাদী বলত এ থেকে বোঝা যায় ইসলামের শত্রুরা বুকের ভেতর কতটা ঘৃণা আর অত্যত্ব নিয়ে চলে ক্ষমতা হারানোর ভয়ে মান সম্মান ধরে রাখতে তারা সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে আল্লাহ তালা বলেন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 কিন্তু আল্লাহ রসুল সাল্লু আলহিম অন্যের সম্পদের কথা ভুলে যাননি তাদের ফেরত দেওয়ার ব্যবস্থা করে হিজরত করেছেন আজকের পর্ব পরবর্তী পর্বে আমরা আলোচনা করব আল্লাহ রসুলসালু আল্হালের মদিনায় প্রবেশ মদিনার তাৎপর্য মদিনার সামগ্রিক অবস্থা ইত্যাদি বিষয় নিয়ে ওসলাল আলঈদিন আসহাবি আসালাম আল্লাহুল্লাহ রব আলমিন रेईनड मीडिया प्रजेक्ट समर्थन कर डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डॉ रईनड मीडिया डट अथवाब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट फेसबुक मीडिया यूट्यूब चैनल डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट